সম্মানিত উপস্থিতি এডুকেশান সেন্টার সিলেট কর্তৃকা আয়োজিত আজকের শিক্ষা সমাবেশে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রধান আলোচক ডাক্তার মোহাম্মদ মঞ্জুর আল আহিদ এয়ার মূল্যবান আলোচনা পেশ করবেন তার আগে আপনার ধরে একটু এডুকেশন সেন্টার সিলে সম্পর্কে দু একটা কথা কিতাম সেই এডুকেশন সেন্টার সিলেট দু হাজার এক প্রতিষ্ঠিত হয় যেটা প্রথমে কাস্টকর সিলেটের কাস্টগরও তার কার্যালয় আসিল তারপর দুই হাজার তিন সালও কুদরতুল্লাহ সেটা ট্রান্সফার হয় তখন এটা হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি নামে কার্যক্রম পরিচালনা করত দুই সাল ছয় বাজার এডুকেশান সেন্টার সিলেট নামে তার কার্যক্রম শুরু করে এবং এডুকেশান সেন্টার সিলেটের সহযোগিতায় ২০১২ সাল বারো সেন্টার এডুকেশান বাজার প্রতিষ্ঠিত হয় এবং কুসুমবাগ দারুসালাম লাইব্রেরি এখনও প্রতিষ্ঠিত আছে। দু সাল। কার্যক্রম হবিগঞ্জে শুরু হয় এডুকেশান সেন্টার হবিগঞ্জ নামে এবং সেখানেও একটা লাইব্রেরি আছে দারুল হুদা লাইব্রেরি নামে একটা লাইব্রেরি পরিচালিত হয় দু হাজার পনেরো সালো গোয়ালাবাজার আন্নুল লাইব্রেরি নামে একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় যেটা পরবর্তীতে সাইন মাস পরে কার্যক্রম বন্ধ করিয়া সেটা হবিগঞ্জ স্থানান্তরিত হয় এবং হবিগঞ্জের এডুকেশান সেন্টার হবিগঞ্জের সাথে এটা জয়েন্টলি এখন পরিচালিত হয় দুই হাজার ষোলো সালও সিলেটের কিছু প্রবাসী বাইয়ের সহযোগিতায় আসন্না এডুকেশন সেন্টার নামে পরিচালিত একটা একটা সেন্টার পরিচালিত হয় এডুকেশন সেন্টার সিলেটের মাধ্যমে দুই হাজার সাল তাকিয়া অনেকগুলা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে যেগুলা যেগুলোর মাঝে আমরা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বারোটা প্রায় মসজিদ প্রতিষ্ঠিত হয় যার মধ্যে মসজিদাল কাইম এন ইসলামিক সেন্টার বটেশ্বর মসজিদার তাউিদ নবীগঞ্জ যেটা এক বছর কার্যক্রম বন্ধ আছে যে আমরা কিছু বায়হলে হলে বাধা দেওয়ার কারণে তারপরে আলহামদুলিল্লাহ এটা কার্যক্রম এখন পরিচালিত হর তারপরে মসজিদাদ তাহিদ কুলা কুলাউড়া এবং হবিগঞ্জের লাখাই উপজেলার মসজিদার রহমান নামে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয় এবং সিলেটের শাহফরানো উম্মুলকুরা মসজিদ কমপ্লেক্স নামে একটা কমপ্লেক্স পরিচালিত হর তারপরে নবীগঞ্জ নবীগঞ্জের খামারগাঁও একটা মসজিদ গত বছর স্টার্ট হয়েছে মসজিদ অমর অ্যান্ড এডুকেশান সেন্টার মৌলীবাজার মৌলীবাজার শহর একটা মসজিদ গত এক মাস আগে থেকে কার্যক্রম পরিচালিত হর তারপরে সেনগ্রাম মাদ্রাসা মসজিদ নামে একটা মাদ্রাসা মসজিদ এই যে মসজিদগুলা নতুন করে মসজিদগুলো পরিচালিত হর এবং সর্বশেষ আমরা দেখি যে মসজিদার সালাম নামে গোয়েনঘাট একটা মসজিদ পরিচালিত হর এবং তারি অংশ হিসাবে এডুকেশান সেন্টারও মসজিদ কার্যক্রমের অংশ হিসাবে কিউসেট ইনস্টিটিউট গত তিন বছর থেকে পরিচালিত হর সিলেট শহরের মিরা ময়দানা এডুকেশন সেন্টার সিলেটের মাধ্যমে দুই হাজার আমরা শহীদ বাজার একটা বাসার সাত থাকিয়া ঈদর নামাজের কার্যক্রম শুরু হয় পরবর্তীতে দুই হাজার সাত একটা বাসা বাসাত এই বাসার উঠানো এটা কার্যক্রম শুরু হয় আবার ধারাবাহিকভাবে এবং দুই হাজার আট এবং নয় সালও আম্বরখানাৎ লেই সুপার মার্কেটও ঈদর নামাজের অনুষ্ঠিত হয় এবং দু সাল থেকে সিলেট রেজিস্টারি মাঠও ধারাবাহিকভাবে আমরা সালাত সালাদ আয়ার যেখানেও আমরা জুম্মার খুদ্বার মতো এই ঈদর খুদ বাটাও মাতৃভাষায় দেওয়া হয় অনেকর প্রশ্ন থাকতে পারে যে ঈদর নামাজ আমরা আলাদা করি ফরিয়ার আমরা কি ও এক জামাতে ফলে অসুবিধা আছে আমরা খালি এইটা যে বারাতকবীর এবং শহতকবীর আমরা জানি যে শহতকবীর এবং বারাতকবীর এটা মেজর কোনো ইস্যু নয় যে আমরা জানি যে যদি যদি একটা বেশি দিলেন কম দিলেন তো নামাজও কি করা লাগে না সৌশ দেওয়া লাগে না মানে অত ইম্পর্টেন্ট জিনিস এটা লে আমরা মূলত মূলত ইলো কি দেশে যেটা হয় যে একটা আগে একটা বয়ান দেওয়া হয় পরে একটা কুৎপা দেওয়া হয় তারপরে ইউনো একটা লম্বা একটা দোয়া করা হয় অনেক অনেক জিনিস সকল আছে যেটা সুনার সাথে কন্টারিক্ট করে এগুলার এগেনস্টে এগুলার বিপরীতে আমরা একটা চাইছি যে যেটা সুন্নাভিত্তিক একটা নামাজ বা একটা ঈদগা প্রতিষ্ঠিত হোক যেন মহিলা আগলার অ্যাক্সেস থাকে সুসলিশালের মহিলা খলের ঈদের নামাজ এইবার লাগিয়া উৎসাহিত করছেন এবং ইভেন কি আমর দিছেন অর্ডার করছেন ওই বিষয়গুলো আমরা জাতির সামনে উপস্থাপন করবার লাগে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সিলেটও অনেক মসজিদ এখন অনেক ঈদগাত এখনও মহিলা লাগে ব্যবস্থা করার সুযোগ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এডুকেশন সেন্টার সিলেটর প্রকাশনা বিভাগ আছে আমরা অনেকগুলা বই প্রকাশ করছি আমরা এর মধ্যে শীর্কীয় কেন ডক্টর মজুম্মিল আলী হাফিজ উল্লাহ তাইন বর্তমানে অসুস্থ আছেন আল্লাহ তানদের শিফা দান হরক্কা তাদের যতইন বাসাইয়ার এখন তাদের ইমান রফি ইস্তাম রাহা যখন মৃত্যু দিন যেন ইমান হারতে মৃত্যু দান করেন এই দু আমরা তার করি তান বই আর আমরা অনেকগুলা বই ডক্টর আবু তাহারোর বই অনেকগুলা বই আমরা তারপরে উনাইজা ইসলামিক সেন্টারর মোহাম্মদ রশিদ তাঁর বই আমরা প্রকাশ করছি তার মধ্যে উল্লেখযোগ্য বই হলে গিয়ে ইসলামে পায়ে তরফের একটা বই আছে আমরা তারপরে ফিতনা তু তাকফির শাহ নাসিদ্দিন আলবাণী যেমন তাকফিরই ফিতনা বর্তমানে বাংলাদেশ সব থেকে বড়ো ফিতনা হইলে কিছু হইলেও কাফির কিছু হইলেও কাফির সে এরা আইন দিয়া শাসন করেন না এরা কাফির হেরা অমুক তরিকা মানেন না এদির জিহাদ জিহাদ্রে আমরা খার্লা বুঝছে না মানে আমার্লা খান খরি ইসলাম না বুঝলে উহিল গিয়া কাফির খারেজি খারেজি ফিতনা যেটা শুরু হয়েছে এই এটার এগেনস্টে শেখ নাসিদ্দিন আলবানী যে বইটা আমরা এটা প্রকাশ খরচি এবং কেদা এ ধরনের আরও আমরা অনেকগুলা প্রকাশনা আছে এবং দাওয়াতি কার্যক্রমও আমরা আলেমদেরকে সম্পৃক্ত করতাম পারছি দুই হাজার এক আমরা সিলেটের কার্যক্রম যখন শুরু করি যে সিলেটও আমাদের উল্লেখযোগ্য আমরা দাওয়াতের খাচ্ছি কোনো আলেমরা আসতানা পরবর্তীতে দুই হাজার ডক্টর আবু তাহের তাই আমার সাথে অংশগ্রহণ করেন দুই হাজার তেরো মনিরুদ্দিন আহমেদ হবিগঞ্জর তাই আমরা সাথে যুক্ত হন দুই আবুল কালাম আজাদ ফাইজি অংশগ্রহণ করেন দুই হাজার আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান তাই সিলেটুরু আলেম তাইন বাহারাহিম থেকে কাতার আমরা দাওয়াতিক কার্যক্রমও সরিক হইন তারপরে সিলেটুর বালাগঞ্জেরা আলেম মাহবুবুর রহমান তাই দুই আমরা সাথে সম্পৃক্ত হইন এবং আমরা জানি যে ডাকাত একটা ইনস্টিটিউট আছে সেটার চেয়ারম্যান এনামুলক চৌধুরী তাই দুই সাল থেকেই আমরা সিলেট ও এডুকেশন সেন্টারের দাওয়াতি কার্যক্রমে সরি করি এবং এ ধরনের আরও আলেমহল এবং পরবর্তীতে আমরা আমাদের সিলেট সিলেটের বাইরে দেশের দেশবরণ্য আলেমদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি বিভিন্ন সময় কনফারেন্স বিভিন্ন শিক্ষা সমাবেশ আয়োজন আজকেরই প্রোগ্রাম এ ধরনের একটি অংশ তো আমরা যে জিনিসটা খরতাম সাইজ এডুকেশান সেন্টার সিলেক্ট কোন দল নাই কোনো গ্রুপ নাই কোনো আমরা দাওয়াতি কাজ করি আর দাওয়াতইব আল্লাহর দিকে দাওয়াতইল গিয়ে ইসলামের দিকে দাওয়াত ইল্লা দিকে আমরা কোনো দল বা সংগঠন বা কোন আলেমর চিন্তা চেতনার দিকে আমরা দাওয়াত দিই না আমরা আমরা কার্যক্রম মাঝে অনেক জিনিস হইতে পারে যেটা আমরা বুজোর বুল থাকতে পারে কিন্তু আমরা এটার লাগিয়ে সংশোধনী ওইবার লাগিয়া ইসলাস করবার লাগিয়ে আমরা সবসময় প্রস্তুত আছি দেখা যাচ্ছে যদি কখনও কোনো জিনিস মনে হয় যে ইসলামের সাথে কোনো জিনিস সেন্টার সিলেটে প্রোভাইড তাহলে আমরা আপনারা সহযোগিতা করবা আমরা চেষ্টা করছি যে কোরআনসন্নার অনুযায়ী দাওয়াত দেওয়ার এবং নিজেরা সেই অনুযায়ী আমল করবার আমরা বাপদাদা বা মুরব্বী বা বেশিরভাগ মানুষের অনুশানের বাইরে এসে কোরআনসন্নার অনুশীলনের করতাম চাইছি যে আমরা ওইভাবেই দাওয়াত দিই যে কোরআনসন্না সব থেকে বলা বুঝছেন এডুকেশন সেন্টার সিলেটে নাই আমরা বাংলাদেশের আলেমখলে নাই আরবের আলেমখলে নাই না থেকে বলা বুঝছেন সাহাবাইকার আমরা দিয়াল্লা নাজমাইন তারা অনেক আমরা সালাফ তারা অইলে আমরা পূর্বসরী তারার মতো খরি আমরা ইসলামের বোঝার চেষ্টা করি বেস্ট অব দ্য বেস্ট যারা আসলা এর লাগে রসসুল্লাহ ইসলামের সঙ্গীত সাথে তারার মতো হারি আমরা ইসলাম বোঝার চেষ্টা করি এই দিকেই আমরা মানে সবরে আহ্বান করিয়া থাকি এডুকেশান সেন্টার সিলেট ফিক্ষি একতেলাফের ক্ষেত্রে যেহেতু ফিকি অনেক বিষয় একতলাফ আছে এই ক্ষেত্রে আমরা না চরম পন্থা অবলম্বন করি না নরম পন্থা মানে আমরা দরাদরি সারা চারির মধ্যম পন্থা যেভাবে আল্লা সুবহান উম্মানা এইভাবে আমরা মানে আপনার হইয়া বা এই দাওয়াত আমরা প্রচার করে থাকি সম্মানিত উপস্থিতি আমরা আপনার আহ্বান জানাই যে এডুকেশান সেন্টার সিলেটের কার্যক্রম আপনারা শরিক রমাদান মাস আপনারা আমরা লাগে দোয়া করবা যাতে এই কার্যক্রম কার্যক্রমগুলারে খবল করেন কারণ এই কার্যক্রম বিশাল কার্যক্রম কিন্তু যদি এর মাঝে রিয়া থাকে এর মাঝে যদি শিখ থাকে এর মাঝে যদি মানুষের দেখানি থাকে তাহলে এটা কোনো হাজার লাগতে নাই আপনারা দোয়া করবা যে আমরা যেন রিয়া থেকে বাঁচতাম ফারি আমরা যেন এই এইগুলা থেকে মানুষ লোক দেখানো ইবাদত বাঁচতাম ফারি আল্লাহ সুহানা তাহলে আমরা এই প্রচেষ্টাগুলো খবল করুকা এবং আপনারা দোয়ার মাধ্যমে আর্থিকভাবে এবং আপনারা বিভিন্ন পরামর্শের মাধ্যমে আমরা সহযোগিতা করবা এই আহ্বান না আমি আমার এডুকেশান সেন্টার সিলেকশন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে প্রায় শুনলাম